আনাসিব মালিক রদিয়া তালন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম ইস্তিস্কা ছাড়া অন্য কোথাও দুয়ার মধ্যে হাত উঠাতেন না তিনি হাত এতটুকু উপরে উঠাতেন যে তার বগলের শুভ্রতা দেখা যেত